আবু মুসার আদিলাহালন হতে বর্ণিত তিনি বলেন তারা অর্থাৎ সাহবাগণ জিজ্ঞেস করলেন হ্যাঁ আল্লাহ রসুল ইসলামে কোন জিনিসটি উত্তম তিনি বলেন যার জিব্বা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে